আর ওই হাদিসটা বলে আমরা শেষ করতেছি আমিন বললেন তখন ইহুদিরা প্রচন্ড রেগে গেল মারাত্মক রাগা রাখলো তো নবী সালাম জিজ্ঞাসা করলেন তোমরা রাখলো কেন তোমাদের সাথে সুরা পাতার সাথে কি বুঝতে তো তখন ইহুদিরা জবাব দিল प्रचंड हिंसा कर मुसलिम तीन टाइम हिंसा करुमार दिन के जुमार नाम सबसे बेसि हिंसा करी कारण हलो आल्ला दिन ये जुमार दिन टेबा जुमार दिन नहीं शनिवार शनि कमर था माराक हिंसा लागे द्वित हिंसा लागे अल्लाह पाकला दिए हराम कैबला बन दि आज काम कैबलार मुखी हुए जो नाम पड़े प्रचंड हिंसा लागे तीन नम्बर हलोला खालफल ইমামের পিছনে যখন তারা আমিন বলে তখন আমাদের কাছেও প্রচন্ড হিংসা লাগে ইমামের পিছনে যখন আমিন বলে মুসল্লিরা তখন আমাদের কাছে হিংসা লাগবে তো ইমামের পিছনে মুসল্লিরা আমিন বললে তাদের কাছে হিংসা লাগবে কেন হিংসা লাগে এই জন্য যে ইমাম সাহেব তালাবাদ করতে যায় বলতেছে গাইলাকি আলাইহিম ইমাম সাহেব তা এতক্ষণ একা বলছে এই জন্য এত রাগ লাগে নাই ইমাম সাহেব বলে শেষ না করতে না করতে শত শত মুসল্লি আমাদের গায়ে আগুন প্রচন্ডনাশ এতক্ষণ এক লোকের বদা দিল এবার সবাই মিলে বদা দেওয়া শুরু করছে। আপনি আমিন মানে হুজুর আপনি এতক্ষণ যা কইসেন সব আমরা সাপোর্ট করছি মানে এই দোয়ার সাথে আমরাও আছি এই যে এত হাজার হাজার লোক এই যে জুমান্ন মাঝে দশ হাজার লোক হইলো তা হাজার লোকে বলে কার শরীরে। কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে মুসলিমের শরীরে জলে উঠে এটার কোন কারণ বুঝি না মুসলিমের শরীর তো আর খুশি হবার কথা মুসলিম যখন আমিন বলে আমাদের বাপদাদা চৌদ্গ গোষ্ঠী সবাই আসতে বলে আসতে এরা আবার জোরে বলল কেন এটা না বোঝার কারণ বাপদাদা চৌদ্দ গোষ্ঠী কি এরকম ফ্যান নিচে থাকছে আমাদের বাপদাদারা এইরকম ফ্যান এরকম এসির মধ্যে থাকছে বাপদাদারা এখন যদি না আমাদের এসিতেও এরকম এসিতে এসি কিছু জানে না শুনে না এটা বাবদাদাদের দোষ না বাপদাদারা যতটুকু তাদের সামনে পেয়েছেন ততটুকু জানছেন ওলামাইকার ওই সময় দেখবেন অনেক সহি হাদিস যেটা এক মহাদ্দেশ পাইছেন আরেক মহাদেশ পাননি সংবিধান বানাতে চাই ইমাম মালিক বললেন না এটাকে সংবিধান বানাবেন না কারণ হলো যে আমি কিন্তু পৃথিবীর সব মহাদেশের কাছে যাইতে পারিনি তো আমি যে মক্কা মদিনা থেকে সহিহাদিস সংগ্রহ করছি এর বাইরে আরো অনেক হাদিস। রয়ে গেছে যখন আপনি এটাকে সংবিধান বানায় ফেলবেন তখন কে আমার পর্যন্ত মানুষ মনে করবে যে এখানে শুধু আর আমরা আমরা কারণে সহিগ চলে আসে কিন্তু এই রাগ করাটা ঠিক না আবার এই কথাটাও সাথে আমরা বলে দিই কেউ কেউ বলে যে যে নবী সাল্লা ইসলাম আমিন জোরে বলতেন মানে ইমাম জোরে বলতেন এই কথা দলিল পাওয়া যায় কিন্তু মুসল্লি বলতে নেই কোথায় নাকি কোন দলিল এক সময় প্রথম দিকে বলতে পারে ইমাম সাহেবের আছে হাদিসে কিন্তু মুসল্লি বলতে পারে এটা নাই এই যে যারা কথা বলে তাদেরকে আমরা বলবো যে ইবনে কাসিরের ছচল্লিশ নম্বর পৃষ্ঠা সুরা আল ফাতেহার এখানে এই সুন্দর করে সনদ সহ আশারা হাদিস সুন্দর করে দেওয়া আছে যে আলা কাউলিনা ইমামে আমিন আমিন ইমামের বলা। এটাকে ইহুদিরা খারাপ মনে করে হিংসা করে তাহলে ইমামের পিছনে কারা থাকে তাদের আমিন বলা তাহলে তাদের আমিন বলা তো এখানে হাদিস এটা স্পষ্ট আসছে মুসল্লিরা জোরে আমিন বলা হুজুরে বলছে এটা বলছে কে ইবনে কাসির তাহলে গালি গালাস করলে খারাপ কিছু বললে কারে করবেন ইবনে কাসির এরা আমাকে করবেন না আমি কিন্তু বলিনি কোনো কিছু যা বলছে কে ইবনে কাসিরে তাহলে গালাজ করবেন খারাপ বলবেন যা কিছু বলবেন ইবনে কাসির এর করবেন এটা ভুল করলে ইবনে কাসির করছে আমি তো এখানে আমার নিজের কোনো কথা বলিনি ইবনে কাসিরের কথা বলছি হ্যাঁ এর জন্য আমরা যেটা আলোচনা করব। ইশা সেটা হলো এই ইমাম